نَعوذُ بِاللَّهِ وَنَسْتَعِينُ وَنَسْتَغْفِرُ وَنُؤْمِنُ بِرَبِّنَا وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا <تصفيق> وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا اذ ه الا الله سلام بالله ومن يغضبه فلا ه يا لا ونشهد ان لا اله الا الله وحق لا ذلك الكلام ونشهد ولا آلي وأصحابي وبارك وسلم أما بعد فأرض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুক্ত শু গুড় কবি لَا لِكُمْ وَسَّىٰكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ وقال رسول الله صلى الله عليه وسلم سفراء قدبلوا إسرائيل على سنتين وسبعين من الله كلهم সু পালমি স্বভাবী কাপ নই সু সত্য সভাপতি সাহেব হাজরা তুলামাই সম্মানিত এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব পদিংহা বোনেরা আমরা দুনিয়াতে যারা বর্তমানে বসবাস করতেছি বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্বে কেউ বা জীবন জীবনযাপন করতেছি আমাদের কেউই এই দুনিয়াতে ভবিষ্যতে চিরকাল কাটতে পারবে না অতীতেও আমরা অনাদিকার থেকে এই দুনিয়াতে ছিলাম না ভবিষ্যতেও আমরা এখানে অনন্তকাল পর্যন্ত থাকতে পারব কথা কথাটা কি আপনাদের বিশ্বাস পাওয়া দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে চিরকাল থাকতে পারে পারে না পারবে কেউ ভবিষ্যতে চিরকাল থাকতে পারবে না পতীতালেও আমরা এই দুনিয়াতে ছিলাম না ভবিষ্যতেও এই দুনিয়াতে আমরা থাকবো না অথার বিভিন্ন পেশায় আমরা যারা জড়িত বিভিন্ন আরাম আয়স আর ভোগাশে আমরা যারা জড়িত আমাদের অধিকাংশরাই এই কথাটা কোনদিন কল্পনাও করি না যে সংসার নিয়ে আমি আছি এই সংসারে তো আমি চিরকাল থাকব যে বাড়ি ঘরে আমি বসবাস করতেছি এখানে তো আমি চিরকাল থাকবো যে চাকুরি নিয়ে আমি আছি যে ব্যবসা নিয়ে আমি আছি যে আমোদ প্রমোদ নিয়ে আমি আছি এখানে এখানে আমি চিরকাল থাকবো না থাকতে পারবো না ইচ্ছা করলেও না চেষ্টা করলেও না এই কথাটা আমাদের অধিকাংশ কোনদিন খেয়াল করি না কোনদিন কল্পনা করি না এমনিতেই হেলায় ফেরায় আমাদের এই জীবন বিলীন হইয়া যাবে যারা পঞ্চাশ বছরের জীবন নিয়ে দুনিয়াতে আসি চল্লিশ বছর বয়সেও আমি কল্পনাও করি না যে হাজার আট বছর পরে আমি এখানে থাকবো না নিয়ে যারা দুনিয়াতে আসছি উনসত্তর বছর বয়সেও ভুলে কোনদিন কল্পনাও করি না যে আরেক বছর পরে এখানে আমি থাকতে পারব মরণ মরণের আগের দিনও আমরা চিন্তা করি সংসারটাকে কেমনে আরো বড় করা যায় রুজি রোজগার কেমনে আরো বেশি করা যায় ব্যবসায় কেমনে আরো বেশি লাভবান হওয়া যায় চাকরিতে আর প্রমোশন কেমনে পাওয়া যায় সেই চিন্তা করি অথচ এক বছর পরে এই দুনিয়াতে আমি আর থাকব না সেই কথাটা জানিও না ভাবিও না কল্পনাও এই রকম এক ঘুমের ঘুরে রকম এক স্বপ্নের মত অবস্থায় আমাদের মূল্যবান জীবন বিড়ি বুঝা গেছে এই ঘুম দুনিয়ার মানুষের ভাঙাইবার জন্য আল্লাহ লক্ষাধিক দুনিয়াতে বানাইছে অবর্তমানে নদীগণের অবর্তমানে আল্লাহ দুনিয়াতে বর্তমান রাখছে তাদের একমাত্র দায়িত্ব দুনিয়ার মানুষের গুমান্ত অন্তরকে জাগ্রত করে দেওয়া তাদেরকে স্মরণ করাইয়া দেওয়া যে তুমি তো মনের প্রাণে বিশ্বাস করো এখানে চিরকাল থাকবে না তাদেরই এখান থেকে বিদায় হওয়ার পরে তোমার অবস্থাটা কি হবে বিদায় হওয়ার আগে আগে শোক চাও শান্তি চাও ভোগ চাও বিলাস চাও এখান থেকে বিদায় হওয়ার পরে কি বিপদগ্রস্ত হইতে চাও আপনারা কি দুনিয়ার জীবনে ভূগ বিলাস চান আর এখান থেকে বিদায় হওয়ার পরে বিপদে পড়তে চান বিদায় হওয়ার পরেও শান্তির দরকার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও কি বুক দরকার সুখ শান্তির দরকার জীবন থেকে রক্ষা পাওয়ার দরকার তাহলে যে জীবন ফুরাইয়া যায় কোন জীবন দুনিয়ার জীবন যে জীবন ফুরাইয়া যায় এটা কোন জীবন দুনিয়ার জীবন যে জীবন ফুরাইয়া যায় সেই জীবনের সুখ শান্তির জন্য সেই জীবনের বুকবিলাসের জন্য যে জীবন ফুরাইয়া যায় সেই জীবনের দুঃখ দুর্দসাত থেকে বাঁচার জন্য যদি সারা জীবন বর আমরা পরিশ্রম করি তাহলে যে জীবন কোনোদিন ফুরাইবে না সেই জীবনের বিপদ থেকে বাঁচার জন্য সেই জীবনের সুখ পাওয়ার জন্য এই পরিমাণ চেষ্টা করা দরকার ছিল যে জীবন ফুরাইয়া যায় সেই জীবনের সুখ জন্য যদি সারা জীবন পরিশ্রম করি যে জীবন কোনোদিন ফুরাইয়া সেই জীবনের সুখ জন্য তার চেয়ে বেশি পরিশ্রম করার দরকার ছিল না দরকার ছিল না কিন্তু আপনাদের বিবেকের কাছে বিচারের ভার দিয়া আপনাদের বিবেকের আদালত আপিল করা আপনাদের বিবেককে জিজ্ঞাসা বলেন স্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য যে পরিমাণ পরিশ্রম করি চিরস্থায়ী জীবনের ভোগবিলাসের জন্য সেই পরিমাণ পরিশ্রম করি না কিন্তু দরকার তো জন্য পরিশ্রম বেশি করা তাহলে আমাদের অন্তর জাগ্রত না গুমন্ত বুঝলেন গুমন্ত অন্তর কেমনি আমাদের আমাদের অন্তর জাগ্রত না গুমন্ত এক ব্যক্তি সুনামগঞ্জ থেকে সিলেট গাড়ি ছাড়বে তার দশটার সময় দশটার আগেই টিকিট দিতে হবে তারপর গাড়ি চালার আগেই গাড়িতে আরোহণ করে বসতে হবে সিট নম্বর দেখে নিজ সিটে বসতে হবে বাস গিয়া চা স্টলে চা খাইতে বসল একটু চা নাস্তা খাইয়া তার একটু আলসেমি আসলো টঙ্গা আসলো চা স্টলের ব্যবধেই ঘুমাইয়া পড়ল একটু মজা রাখতে বলেছে না কষ্ট লাগছে বলে ঘুমাইছে এই মজার ঘুমের লালসায় যদি আর না জাগে দশটার আগে যদি না জাগে তাহলে না দুনিয়ার মানুষগুলি পথে যাত্রা করেছে তা কিন্তু মরণের আগে আগে বেহেস্টের টিকিট কিনতে হবে বেহেস্টের গাড়িতে আরোহণ করতে হবে বেহেস্টের গাড়িতে নিজের সিট নম্বর দেখে বসতে হবে কিন্তু এই দুনিয়ার ওয়াইটিং রুমে এই দুনিয়ার বিশ্রামাগারে বিশ্রাম করতে এত মজা লাগছে এয়ার কন্ডিশন বাড়িতে ঘুমাইতে এত আনন্দ লাগছে মজার খানা খাইতে খুব ভালো লাগতে তাই বলে মরনের আগে আগে যে আমাকে বেহেস্তে পৌঁছার ব্যবস্থা করতে হবে সেই কথা ভুলে গেল মরনের আগে আগে যে আমাকে বেহেস্তে পৌঁছার ব্যবস্থা করতে হবে কি বলেন আপনারা বেহেস্তে পৌঁছার ব্যবস্থা মরনের পরে করতে হবে আগে করতে হবে গতটা যদি ঘুরিয়া যায় আর এই অবস্থায় মরণ তাকে পাকড়াও করে পারবে তে হেসতে পৌঁছতে পারবে না সুতরাং মরনের আগে আগে আমাকে তো হেস্টে পৌঁছার ব্যবস্থা করতে হবে এই অনুভূতি যাদের অন্তরে না গুমন্ত বুঝে আসবে তারা বুঝে থাকতে বলন্ত আমাদের সবার অন্তর জাগ্রত না অধিকাংশের অন্তর ঘুমন্ত অধিকাংশের দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করার জন্য আল্লাহ লক্ষাধিক পাইরম্বর দুনিয়াতে পাইছেন যে যুগে পাইরম্বর নাই সেই যুগে লক্ষ লক্ষ কোটি কোটি নবী। দুনিয়াতে বর্তমান রাখছেন শুধুমাত্র দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করার জন্য ও দুনিয়ার মানুষ তোমরা এখানের চিরস্থায়ী বাসিন্দা নও